বাংলা মানবতা সমাধান আল্লাহ আহ অল্লাহ শুক্রীয় দর্শক শ্রোতা दूर और काम्बा पृथिवीर विभिन्न भी अंचल थे नियमित आयोजन श्रवणर इतिम्य दूरदर्शन सामने समबेन तर सकें आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा अपन सामने आकिदा विषयटर धारावाहिक बर्णना पेश कर हमारे विगत पर्व पोशाकर सन्ना मर्मे एक उपस्थापना अपन सामने रेखेल पर समय स्वल्पतार कारण असम्पूर्ण जावरा विषय आलोक आय एक पर्व आपन सामने उपस्थापन करते जाप्रिय दर्शक श्रोता और यही पर गुरुपूर्ण आलोचन जे समस्त प्राग्य आलेमे दिन अंशग्रहण कर प्रथम तक अपने परिचय करिए दीची শেখ শহীদুল্লাহ খানীকাত সুপ্রিয় দর্শক শ্রোতা পোশাক পরিচ্ছদের বিষয়ে আমরা গত পর্বে বেশ কিছু কথা বলেছি আরো কিছু কথা থেকে যায় যেগুলো অনেক এটা একটি পোশাক পরিচ্ছদের সন্ন্যার নামে কিছু বিভ্রান্তিকর আলোচনা বা কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত রয়েছে আসুন আমরা সেগুলো নিরসন কল্পে আজকের এই আলোচনা প্রথমেই যাচ্ছি শাহেদ কাজী মোহাম্মদ ইব্রাহিম আলহামদুলিল্লাহ পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অনেকগুলো দিক আসবে পোশাক জামা পরতেন বা চাদর তারপরে পোশাক পরিচ্ছন্ন আসবে তিনি মুজা পরতেন তিনি স্যান্ডেল পরতেন তারপরে তিনি আংটি পরতেন সে আংটিটা কেমন হওয়া উচিত বা কি পাগড়ি পাগড়ি পরতেন এগুলি আসবে উপরে রুমাল পরতেন এগুলি আসবে তারপরে সিল্কের পোশাক এগুলি পুরুষদের জন্য কি নারীদের জন্য কি এগুলি আসলে আমরা এই সব কিছু বিষয় নিয়ে বিস্তারিত সবাই আলাপ তো করব না ইনশাল্লাহ তো রসুল্লাহ সাল্লাম ওনার পোশাক সম্পর্কে আমি একটা পাঠ এখন নিচ্ছি একটা হলো সবচেয়ে ওনার কাছে প্রিয় পোশাক ছিল দুটা একটা হলো আলকামিজ কেন আহব সিয়াবিল্লাহ রসল্লাহাম আলকামিজ এটা সহি বুখার ইতিহাস তিনমি জিতে এসেছে যে নবীজির সবচেয়ে প্রিয়তম পোশাক ছিল কামিজ কামিজ মানে জামা আর কি করে যেটা পড়া হতো সাধারণত আরবরা তারা পড়েন যেটা অবশ্যই থাকবে এই জাতীয় সহিবার এক ধরনের চাদর এটা তিনি পড়তেন তো একজন সাহি বলছেন যে একদিন নবী লালা হফিফুল হামরা আল্লাশি বা লাল কালার বিশিষ্ট পোশাক পরে তিনি বসে আছেন তার বাবরি চুল আমি আমার জীবনে এত সুন্দর বাবরি চুল বিশিষ্ট আর পোশাকওয়ালা পুরুষ মানুষ আমি আর দেখিনি এত সুন্দর লাগছিলামকে আব হা ও আহসান তুলনা করে দেখলাম যে নবী সাল সাল্লাম বেশি কান্তিময় বেশি সৌন্দর্যময় চাঁদেরছে আসলে পোশাকের মধ্যে যে একটা ২৬ নম্বর আয়াত যেটা আমাদের জন্য পোশাকের ক্ষেত্রে একটা সীমারেখা মূল বা আমরা বলতে পারি ওখানে কিন্তু রব্বুল আলমেন পোশাকের উদ্দেশ্য মধ্যে একটা বলেছেন যে পোশাক মানুষের সৌন্দর্যের জন্য এবং অন্য আয়াতে বিশেষ করে নামাজের ক্ষেত্রে বলা হয়েছে তুমি সুন্দর পোশাক ব্যবহার করো এই সুন্দর পোশাকের ব্যাপারে আমাদের একটা দৃষ্টিভঙ্গি খেয়াল রাখতে হবে এটা মূল বিষয়। যে এই সুন্দরটা যেন কাউকে দেখানোর উদ্দেশ্যে না হয় এই সুন্দরটা শুধুই নিজের আনন্দের জন্য যদি হয় এবং নিজের প্রসিদ্ধি লাভ হবে মানুষ আমাকে বাহবা বলবে ধনী বলবে এটা যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু এটা পোশাক অহংকারের পোশাক হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে তবে খুশি করার জন্য ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ তো এই জায়গায় আরো একটা বিষয় যেটা আলোচনা করছিলেন যে ইসলামের সুন্নতি পোশাক বলতে আসলে কিছু নাই যে আমাদের নিয়ম মেনে যে পোশাক পরবাই সুন্নতি পোশাক হিসেবে একটা পায়াজামা পরি আমরা সালোয়ার পরি সেটা নিচে চলে গেছে কিন্তু আমি সুন্নতি পোশাক পরছি লম্বা জামা মানে আমার কাছে শরীয়ত আসলে এটা বিকৃতি আমরা বলবো আমার কাছে মনে হয়েছে যে হাঁটুর নিচে জামাটা লম্বা হলি এটা ইসলামী এবং সুন্নতি আর দৃষ্টিভঙ্গি আরেকটা বিষয় যেটা হাজরত রসুল করিম সাল্লামের জামা সম্পর্কে আসছে কেন্লাহাম এটা রুক হজরত রসুল করিম সাল আলু জামার হাতা থাকতো পর্যন্ত এই ক্ষেত্রে আমরা দেখি যে হাফ শার্ট যারা পরেন আমরা বলবো না এটা হারাম না যায় কিন্তু কবজি পর্যন্ত আমার জামাটা হয় জামা কবজি থেকে বাড়িয়ে না কবজি পর্যন্ত হবে কবজির বাইরে গেলে মেয়েদের পোশাক হয়ে যাবে সাদৃশ্যতা এসে যাবে ওইটাও লক্ষ্য রাখতে হবে যে আমার কোনো পোশাক যেন কারো সাদৃশ্যতা বিশেষ করে মেয়েদের ভিন্ন ধর্মীদের ব্যাপারে আমরা একটু আলোচনা করার প্রয়োজন বোধ করছি দেখা যায় আমাদের সমাজে অধিকাংশ মসজিদগুলোতে মুসাল্লার উপরে একটা পাগড়ি থাকে ইমাম সাহেব হতে থাকে কামাত হতে থাকে আর উনি জড়াতে থাকেন একটা কালো পাগড়ি ছিল এটা একটা পোশাক হিসেবে ইউজ করা যেতে পারে দুই ধরনের হাদিস হতে পারে পাগড়ির হাদিসগুলি। এক হলো আল্লাহ রসুল সাল্লাহাম পাগড়ি ব্যবহার করেছেন জি এই মর্মে সহি হাদিস পাওয়া যায় আর হলো পাগড়ি ব্যবহার করে সালাদ করলে বিশেষ সব রয়েছে যত হাদিস রয়েছে এমন দুর্বল যেটি কখনো গ্রহণ করার সুযোগ নেই পাগড়ি মাথায় দিয়ে পাগড়ির আরেকটা বিকল্প হলো নবীজি মাঝে মধ্যে মোতাকান নে আন তিনি পাগড়ি নাই উনি একটা রুমাল আগে পিসে এটা কিন্তু আর একটা হলো আদা অর্থ হল আল্লাহ লোক ঠিক ওইভাবে কাফেররাও পড়তো আঞ্চলিকতার এবং এই ক্ষেত্রে পোশাকের ব্যাপার তাহলে এখানে কিন্তু আমলকারী এবং রসুলের মধ্যে পার্থক্য বিরোধ হয়ে যাবে আল্লাহ রসুল সোহাবের জন্য পরেন নাই আমি যদি জন্য পড়ি তাহলে রসুলের সাথে এখানে কিন্তু সুন্নত বিরোধিতা হয়ে গেল এখন এই ক্ষেত্রে যত আল্লাহ রসুলের অভ্যাসগত শূন্যতা আছে এগুলো সবগুলো থেকে একটাই নেত যদি একশো শূন্যতা এরকম হয় তাহলে ওখান থেকে আমার নেকির খাত হলো একটা যে রসুলকে মহব্বত করে যদি আমি করি এবং এইভাবে যদি করি যে জন্য করেছে আমিও করব। এর মধ্যে উনি এই জাল হাদিস টা নিয়ে এসেছেন যে পাগড়ি পরে সালাদ পড়লে সত্তর গুণ সব বেশি হয় জাল মধ্যে নিয়ে এসেছেন এটা জাল হাদিস এটা হানাফি আলমদের দৃষ্টি তো জাল হাদিস সবাই এই ধরনের আরেকটা জাল হাদিস হলো পাঁচ কলি টুপির হাদিসটা ওইটা ওই যে আমাদের অনেকে দেখি পাঁচ কলি টুপি মানে পাঁচটা কাপড় কে একসাথ করে পাঁচ কলি পাঁচ পাটওয়ালা টুপি যেটা পোশাকের ক্ষেত্রে একটা দৃষ্টিভঙ্গি এক সমাজের কাছে আমরা দেখি সেটা কি যে পোশাকলা পোশাক তারপরে চট পরে যত মানে নোংরা অথবা নর্মাল অতন্ত মানে ছেঁড়া পোশাক ময়লা মিশ্রিত পোশাক এগুলোকে এক শ্রেণীর মানুষ কিন্তু তা কোয়া পোশাক বলে থাকে একটা তহমত আরো করে থাকি যাবতীয় বিভ্রান্তি অপনোদের জন্যই আপনাদের কাছে পরিবেশন করার ইচ্ছা ব্যক্ত করছি এ পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আপনাদের কাছে আমাদের আলোচনার ধারাবাহিকতা নিয়ে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 डायल कर डर के प्रति शनिवार रे सुन सम्प्रचार सकाल साढ़े नीला मानवतार कल्याण साधन महान आल्ला मानवतार कल्याण साधन निश्चित करते चान राज पर्दाय जीवन सठीक उद्देश्य बुझु इी सरिया कार्यक्रम निर्देशावल इी सरिया महान लक्ष्य और उद्देश्य परवर्ती अनुष्ठान पीट टी बांगलाय আসসালাম আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির সময় সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আলোচনার যে ধারাবাহিকতা চলছিল পোশাক পরিচ্ছদের সন্ন্যাস কি এবং সন্ন্যার নামে আজকে প্রচলিত যে সমস্ত বিভ্রান্তিকর প্রচারণা আমরা দেখতে পাচ্ছি সমাজে সেগুলো অপনোদন করা কতটা জরুরি এরপর যে আলোচনা চলছিলাম আলহামদুলিল্লাহ যে বিষয়টা বলছিলাম পোশাকের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখি সুন্নাতের উপরে তোহমা এক শ্রেণীর মানুষ মনে করে যে তালিওয়ালা জামা পরা কাপড় পরা এটা সুন্না এবং এক্ষেত্রে ওয়েস কুর্নির কিসা জড়িত করা হয় যে তালিওয়ালা জামা ওয়েস কুর্নি রহমাউল্লাহ আল্লাহ রসুস কাছ থেকে পেয়েছিলেন ওয়ারিস সূত্রে বা যেভাবে হোক সেটা উনি পড়তেন নওয়াজ একটা জাল ঘটনা মিথ্যা ঘটনা তুলে ধরা হয় এবং কোরআনকে অবমাননা করা হয় ভাইজান হাসান জামিল উনি সোরা আরফের একত্রিশ আয়াত পাঠ করেছেন এটা হলো ওই উলঙ্গ হয়ে যারা তো অফ করতো তাদের বিরুদ্ধে নাজিল কৃত একটি আয়াত পরের আয়াত আল্লাহ কিন্তু বলছেন কুল মনহার জিনিস আপনি বলে দিন যে কে সৌন্দর্যতা অবলম্বনকে হারাম করলো এবং মধ্যে যেগুলো পুত পবিত্র কে হারাম করলো অনেক সময় দেখা গেছে এটা প্রবণতা পরিষ্কারিতার নাম দিয়ে ভালো পোশাক পরান নিষেধ মনে করে থাকে ভালো খাদ্য থেকে এমন যুগেও পাওয়া গেছে সাহাবি বলছে আমি গোস্ত খাবো না উৎসবে বিভিন্ন মডেলের পোশাক মডেল কাদের সিনেমার গায়ক নায়ক গায়িকা নায়িকা যারা বিজাতি যাদের মিশনে হলো তরুণ তরুণীদের চরিত্র ধ্বংস করে তাদের জীবনকে ধ্বংস করা এই জাতীয় যে কোনো পোশাকে জানিয়ে দিচ্ছি যে মান যে তার লেবাস পোশাক বেশ ভূষায় আচরণের সংস্কৃতিতে যে জাতির মতো হবে সে তাদেরই একজন হয়ে যাবে এটা কত মানাত্মক কথা অতএব নবী সাল্লাম এবং উনি যে সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছেন যেমন মুসলিমদের দাঁড়ি চুল সাদা হলে সেটাকে খিজাব লাগাতে হবে কালো খিজাব না কালো খিজাব কালো নয় কালো ছাড়া অন্য রং দিয়ে বিশেষ করে মেহেদির কালার দিয়ে এটাকে খিজাব করে রাখবে যেমন আমাদের সে আমরা অনেকে ইউজ করছি জুতা অন্তত জানাজা সালাতের মধ্যে তার মসজিদ নেই সেখানে তো মাঠে জানাজার সালাতে ঘোষণা হয়ে যায় জুতা খেলু ফেলুন এই যে অজ্ঞতা জুতা খলার ব্যাপারটা এটার সাথে আপনার জুতার মধ্যে তিনি খুলে ফেললেন সবার পায়ে জুতা এখানে একটা জিনিস কি বুঝলাম অনুসরণ করবো অনুসরণ সবাই জুতা ছিল নবীজির পায়ে জুতা ওনাদেরও সবার পায়ে জুতা উনি খুলে ফেলেছেন সবাই খুলে ফেলেছেন তবে অন্তত মাঝে মধ্যে মাঠে ময়দানে যখন সালাদ পড়ি তারপরও যদি পরিষ্কার জুতা পরিচ্ছন্ন জুতা নিয়ে পড়ে তো যাদের ভিতরে এই তাহলে তারা কঠিন ভাবে বাধা দিবে আসলে এটা অনেকটা না জানার কাজ জানাই আমরা জানতেও দিই না মনে করি আশ্চর্য জুতা আদায় করবে আগে জুতা ঘষা দাও মাটিতে যদি কোনো ময়লা পিছনে লেগে থাকে জুতার নিচে তাহলে ওটা অপসারণ হয়ে গেলে জুতা হাস্যকর ব্যাপার অনেক সময় আমরা দেখি এটা যে জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় জুতার উপরে জুতার উপরে দাঁড়ায় তাহলে আপনি সুন্দর কিছু কথা বলছিলেন তার সাথে আমার কিছু কথা মনে হলো আসলে আমাদের বেশভূষণের ক্ষেত্রে বিশেষ করে যুব সমাজ কারণ বিজাতীয়দের তো বড় টার্গেট হলো যুব সমাজ যুব সমাজ এই যুব সমাজের বেশভূষণ দেখবেন কিরকম মেয়েরা তাদের হাতের চুরি খুলে ফেলেছে এই ছেলেরা তাদের দেখবেন কত রকমের কি তারা কিন্তু সেই চ্যান সব ছেলেদের গলায় চলে গেছে অথচ নিয়ে বলেছেন আমাদের অনেক ভাইরা রয়েছেন যারা নতুন বিয়ে করেন বিয়ে করার পরে দেখবেন তার হাতে স্বর্ণের আংটি রয়েছে সামনে যখন সাহাবি হাতে স্বর্ণের আংটিওয়ালা নিয়ে আসলেন কি বললেন রসুল সাল্লাম বললেন যে এটা তোমার হাতে রাখা মানে জাহান্নামের আগুন সাহাবি সাথে সাথে খুলে ফেললেন শুধু খুলে ফেলেননি বরং অন্য সাহাবি বললেন আল্লাহর ভয় ছিল কতটুকু এই ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে দুই পক্ষকে আমরা একটু স্মরণ করে দিতে চাই যারা পুরুষকে স্বর্ণের আংটি উপহার দেয় এটাও অন্যায় পুরুষকে কেন স্বর্ণের আংটি উপহার দিবে অন্য উপহারের বহু কিছু জিনিস রয়েছে ছেন আমেরিকার একজন বিজ্ঞানীর কথা যে উনি স্বর্ণের অলঙ্কার ব্যবহার করতেন উনি লিখলেন যে আস্তে আস্তে উনি মানে উনার যৌবান হারিয়ে যাচ্ছে পরে উনি অলঙ্কারকে সন্দেহ করলেন এগুলি খুলে ফেলার পর উনি দেখতেছেন যে আমার তাহলে এটা যে আল্লাহ এটা বেশ ভাষণ হিসেবে আল্লাহ এটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন এবং বিল ক্লিন্টন যখন বাংলাদেশে এসেছিলেন কারণের জন্য ক্ষতিকর কারণ টাকুন নিচে যে গোড়ালি এখানে যৌবনের হরমোন থাকে এটা আলো বাতাস ছায় এটাকে সবসময় এইভাবে যদি আপনার ছায়া করে রাখে অন্ধকারের ভিতরে আবৃত আবৃত রাখে এটা ক্ষতি হয় এই এখন আলহামদুলিল্লাহ ইসলাম যে যা এক আনসারি তরুণ ওনার ঘরে আসলো ওর টাখন নিচে তখন পোশাক ছিল ওই মুহূর্ষ অবস্থায় উনি ছাড়লেন না তার তাহলে বুঝতে পারলেন যে ইসলামী পোশাকের ডেফিনেশন বা এর সংজ্ঞাটা কত সুন্দর জন্য নিষ্কৃতি লাভকারী এবং আমাদের জীবনেও বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উপকারিতা এই পোশাক পরিচ্ছদের ভিতরে বিদ্যমান যা যুগে যুগে প্রমাণিত হচ্ছে এবং আগামিতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ইনশাল্লাহ আরো স্পষ্ট প্রতিবাদ হবে সুতরাং আসুন সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা সন্না পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহামের দাওয়া বিধান সন্নাকে আমরা অগ্রাধিকার দেই সেই নবী অনুমোদিত বা প্রদত্ত পোশাক পরিচ্ছদ আমরা পরিধান করি এবং সেটাতেই রয়েছে অকাল ও পরকালীন জীবনের মুক্তি এই দৃঢ় বিশ্বাস আকিদা যেন আমরা পোষণ করতে ভুলে না যাই আল্লাহ আমাদের সবাইকে তাও দান করুন আমিন সবহান ফরকিলামুক الله মোহাম্মদন يا মোহাম্মদন রসুল্লা অঞ্চল রহি মোয়া কে অঞ্চল করি মোম আপা অঞ্চল فيك প জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহাদ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 हादिस नम्बर पांच तेतरी नबीजी सल्लाम तीन भाग्य कर द्वित हलो समी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म नें ईश्वर उपासना करें ताके सुराई खल जाते गोष्टी पाथर बीला मानव